আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদের আরেকটি পর্ব এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে কেউ যদি আল্লাহর নামে আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া এটাই হচ্ছে নিয়ম তাহলে আল্লাহ আল্লাহ যেমন যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তোমার কাছ থেকে যে তুমি আমার অধিকার নেবে না আমার অধিকার ছিনিয়ে নেবে না হ্যাঁ এই ব্যাপারে আল্লাহর আশ্রয় চাচ্ছি আমি তোমার থেকে হ্যাঁ এরকম ভাবে আমি দিয়ে নিশ্রয় চাচ্ছি এরকমভাবে বলা আগন্দ বিল্লাহমিন সাথেই আমি তোমার অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি হ্যাঁ হচ্ছে আল্লাহর আশ্রয় চাওয়া তাইলে আল্লাহর আশ্রয় যদি চাওয়া হয় সেই ব্যাপারে আল্লাহর আশ্রয় চাইলে তাকে আশ্রয় হচ্ছে নিয়ম হ্যাঁ এখন কেউ যদি আল্লাহর নামে আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়ার বিধান কি আল্লাহর নামে যদি কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া হচ্ছে ওয়াজিব এবং তাকে কষ্ট দেওয়া হারাম যদি আল্লাহর নামে যে আশ্রয় চাচ্ছে সেটা যদি সেটা অবশ্যই পালন করতে বাধ্য হচ্ছে আবদুল্লাহ সেই হাদিসটুকু যেটা আমরা আগেও বলেছিলাম যে রসুল বলেছেন মানে কেউ যদি আল্লাহ আশ্রয় চায় তাকে আশ্রয় দিবে তোমরা আর আল্লাহর নামে চাইলে তাকে দিবে কেউ যদি তোমাদেরকে কোনো ব্যাপারে আহ্বান করে ডাকে সাড়া দিবে কেউ যদি তোমাদের কোনো তার প্রতিদান দেয়া হয়েছে তবে এই ক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাইলে যে দেওয়ার এই ক্ষেত্র থেকে কিছু জিনিস বাদ পড়বে সেটা আছে। কেউ যদি কোনো অধিকার থেকে পালানোর জন্য যে অধিকারটা তার উপর দেওয়া বাধ্যতামূলক তাকে আশ্রয় দেওয়া যায় হবে না কারণ এতে করে মানুষের অধিকার নষ্ট করা হবে হ্যাঁ অথবা কোনো আপনার বাতিলকে বাতিল কাজে সহযোগিতা করার সামিল হবে হম আল্লা আশ্রয় চাইলে সেখানে আশ্রয় দেওয়া যাবে না এছাড়া আল্লাহর আশ্রয় যে কোনো হারাম কাজের ব্যাপারে যদি চাওয়া হয় অবশ্যই হম সেটা পালন করতে হবে এখন কথা হচ্ছে যে আল্লাহর নামে যদি আশ্রয় চায় बात करेमत एक नम्बर से आल्ला सम्मान रक्षा पाय आल्ला सम्मान ही सूतरा दुनिया मध्य क्यों जदि कारो रेफारेंस व्यवहार कर आश्रय चाहिए जेम देखा তার সম্মান রক্ষার্থেই এরকম ভাবে আল্লাহ আল্লাহ আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিতে হবে আল্লাহ বহির প্রকাশ ঘটবে এই কারণে আল্লাহ রসুল সেটা করতে বলেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যদি কেউ আল্লাহর আশ্রয় চাইলে যদি তাকে আশ্রয় না দেন তাতে করে আল্লাহর সম্মান ক্ষুন্ন হবে এবং তাতে আপনার তৌহিদে ঘাটতি আসবে তৃতীয় নম্বর আছে যে আপনি আশ্রয় চাইলে আশ্রয় দিলে একজন মুসলমানের একটা প্রয়োজনকে পূরণ করলেন এবং তার সহানু তার প্রতি সহানুভূতি দেখালেন কারণ আল্লাহর আশ্রয় যখন চেয়েছে তার বিশেষ প্রয়োজন আছে আল্লাহ ব্যবহার করেছে আল্লাহর আশ্রয় এই জন্য এইগুলো হচ্ছে আল্লাহ আশ্রয় চাইলে সেটা পূরণ করার ব্যাপারে এখন কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজের জীবদ্দশায় এরম একটা ঘটনা ঘটেছে যে আল্লাহর আশ্রয় চা হচ্ছে তার কাছ থেকে তখন সেটা তিনি পালন করেছেন রসুল আকুল্লাহাম তার আগের স্ত্রী তাকে বুদ্ধি দিল যে তোমাকে বেশি ভালোবাসবে যদি রসইলের সাথে প্রথম সাক্ষাৎ যদি বলো আউউদ্দিল্লাহিন সে তো আপনার বুঝতে পারেনি সে যখন রসুল তারপরে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি আপনার থেকে তখন রসুল আকুল্লাম সাথে সাথে বলে দিলেন আল্লা যে তুমি তো মহান সত্তার আশ্রয় চেয়েছো সুতরাং তুমি তোমার হ্যাঁ ফ্যামিলির কাছে চলে যাও এখানে থাকতে হবে না অন্য বর্ণায়সুল এবং অন্য বর্ণায় রয়েছে রসুল এই কথাটাতে তিনবার বললেন অন্য বর্ণায় রয়েছেন রসুল বললেন আমিনা আদুল্লাহ যে যে ব্যক্তি আল্লাহর আশ্রয় চাইবে সে নিরাপদ থাকবে এতে কোনো সন্দেহ নেই তাইলে রসুলের জীবনে এরকম ঘটনা ঘটেছে তার কাছ থেকেও আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে তখন তিনি আশ্রয় দিয়েছেন এটি হচ্ছে নিয়ম হ্যাঁ তখনই আল্লাহর সম্মান রক্ষা পাবে আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন কখনো যদি এমন কিছু ঘটে যে আমাদের কাছেও আল্লাহর আশ্রয় চাওয়া হয় তাহলে সেটা বাস্তবায়ন করার চেষ্টা আমরা আল্লাহ যেন সেই তৌফিকে আমাদেরকে দিয়ে দেন এবং শেষ করল্যা ও সাল্লা আলীনা মহম্মদ আল্লাহ